19 এই বয়ান শুনছেন না কি কথা গেছে। এ শোনা খেপি এই আমাকে মারা কেন আমি জিব্রাইল কে বলছি জিব্রাহল বলছে না উনি উনি জ্যাঠা কিব্রাইল তো জানে না যে জিব্রাইলের বানানোর কত হাজার হাজার বছর আগে আমাকে বানাইছে জিব্রাইলের ডাকে জিজ্ঞাসা করতেছে জিব্রাহল তোমাকে বানানোর পরে তুমি কি আকাশের দিকে একটা তারা দেখছো হ্যাঁ আমি তাকানোর তারাটা দিন ধরে বানায় তারা তোমাকে আরবি কিন্তু একটা মানে আমন আমন বললে সাথে জ্যাঠারেও বোঝায় এখন ফাতেমা আরবি পাইলেন কোথায় সাার জ্যাঠা বলা। আরবি ভাষা কিন্তু আলাদা আরবি নেই সাসা জ্যাঠার জন্য আলাদা দুটা আরবি নেই তো উনি আরবি পাইলেন কোথায় আবিষ্কার করলেন কথা দেখেছেন শাসা কোন শব্দ দিয়ে বুঝাইছেন জ্যাঠা কোন শব্দ দিয়ে বুঝেছেন যেটা আরবি ভাষায় নাই শা সাহা জ্যাটার আরবি নেই একটাই আরবি আলাদা কোনো আরবি নেই দ্বিতীয় কথা হলো যে জিবরিল আলাইসালাম জীবনে কোনো সাহাবির সাথে কথা বলার নেই তিনি ওহি নিয়ে আসতেন নবিসামের কাছে আরো সাথে সরাসরি কথা বলছেন কার সাথে নবী সালামের সাথে আর একটা ঘটনা আছে এর সাথে কয়েকদিন জিবরুলাম আবু বকর আদুলামের কাছে আসতে আসি বলতেছে আবু বকর বলো দেখি এই যে জিব্রাইল কোথায় আছে তা আবু বলছে ঠিক আছে আমার একটু সময় দাও আমি বলতেছি আবু বক্ক চোখ বন্ধ করছে বন্ধ করি কতক্ষণ পরে চোখ খুলছে খুলি জিব্রাহ জিজ্ঞাসা করতেছে আপনি জানলেন কেমনে যে আমি জিব্রাইল কয় আমি সকল সাত আসমান খুঁজে ফেলছি দেখি জিব্রাইল নাই সাত জমিন খুঁজে ফেলছি জিব্রাইল নাই তা আমি পরে নিশ্চিত হয়েছি হয় আমি জিব্রাহ নয় তুমি জিব্রাইল তারপরে যাই পাই গেছে তাহলে জিবরিল আলি ইসলামের আর কোনো কাজ নাই বেহুদে ঘুরতেন রাস্তা রাস্তা একবার আবু বকরের কাছে যেতেন একবার ফাতেমার কাছে এই জাতীয় যত ইচ্ছা কাহিনী এগুলো সম্পূর্ণরূপে মিথ্যা কথা